Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Innalhamdulillah, na ahmaduhu wa nasta'inuhu wa nasta'ghfiruhu. Wa na'udhu billahi min shurur anfusina wa min sayyiyat a'amalina. Man yahdihillahu falamudilla lahu, wa man yuddil falahadiyya lahu. Wa ashahadu an la ilaha illa allahu ahdahu la sharika lahu. Wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu. Amma ba'd. Shaman Darshuk bin Do. Amr al-Rasulullah wa s-Salam, Imam Abu Jaffar wa rahmatullahi wabarakatuhu. Bayan wa a'taqadah ala sunnah এই কিতাবটির এক জায়গায় তিনি বলেছেন এসে যে ওয়াল আরশো ওয়াল কুসি হক কোনথার্থ এবং সত্য এবং সেটা বিশ্বাস করতে হবে একজন আহ জমাতের আকিল বিশ্বাসী ব্যক্তি কখনো এই দুটি বিষয়ে কোন রকমের সংশয় করতে পারে না সন্দেহ থাকতে পারে না তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আরশো এবং কুর্সি হক হক অর্থ যেভাবে কোরআন এবং শূন্য আসছে সেভাবে সেটা মানতে হবে এবং সেভাবে সেটা বিশ্বাস করতে হবে কোনোভাবেই তাতে সন্দেহ করা যাবে না বা অপব্যাখার অংশ্যাখ্য আশ্রয় নেওয়া যাবে না আমাদের গত পর্বে আলোচনা ছিল আল্লাহ তাল একুশ জায়গাতে আরসের কথা উল্লেখ করেছেন তারপর আমরা আলোচনা করেছিলাম যে হাদিসের সোল্লাহাম উল্লেখ করেছেন আর্সের কথাটি তর একটি হাদিস আমরা আলোচনা করি যাতে দেখিয়েছেন সোল্লাম মুসাআ প্রথম হাসরের মাঠে যখন হোশ হবে সুল্লাহাম দেখবেন যে মুসা আল্লাহাম পায়া ধরে আছেন এবং তিনি বলছেন রসুল্লাহ আসালাম বলেন আমি না তাকে কি দুনিয়ার বুকে যে তিনি বেহস হয়েছিলেন যখন তাকে তিনি বলেছিলেন যে আমাকে আমাকে রব আপনি আমাকে দেখা দিন আপনি আমাকে দেখা দিন সে কারণে তাকে বেহস হইতে হয়েছিল সেটার কারণে তার হুঁশ তাকে বেহসইত হয়নি হাসার মাঠে নাকি তিনি হুঁশ বেহস হয়েছিলেন আমার আগে অর্থাৎ রসুল্লাহাম আগে তার হুঁস ফিরিয়ে এসেছে এই জিনিসটা আমি জানি না এই জন্য রসুল্লাহাম বলেন হে মুসলিমরা তোমরা আমাকে মুসাই আলাহ ইসলাম বা কোন নভিদের উপরে এইভাবে অতিরিক্ত করেছি এ পর্বে আমরা আলোচনা করতে চাই যে আল্লাহ করিমে যেভাবে আশকতা উল্লেখ করেছেন হাদিসেও আরো হাদিসে বিভিন্ন হাদিসেও আল্লাহ তালা আশ্বকাতের উল্লেখ করেছেন আমি আব্দুল আমরিব আসে বলেন সামেতো রসুল্লাহ সাল্লামি খুল আমি রসুল্লাহামকে বলতে শুনেছি كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات رد ب 50000 سنه وك قال وكان عل عل عرش على الماء الله تعالى بني ادمের বা সমস্ত সৃষ্টি কুলের যে সমস্ত সৃষ্টি কুলের তাকদীর লিখেছেন আসমান এবং জমিন সৃষ্টি على الماء তখন তার عرش ছিল এই হাদিসার বোঝা যাচ্ছে যে আরশ সৃষ্ট এবং পানির উপর রয়েছে আসমান জমিন আগেই সেটা পানির উপর রয়েছে আমরা আগের হাদিসে মেহাদিস দুইটা দিয়ে জানতে পারলাম যে আরশ কোন রাজত্বের নাম নয় বরং সেটা আসলে একটি সৃষ্টি এবং সেটার বিভিন্ন সিফাত বা গুনাগুণ রয়েছে যা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে এসেছে অনুরূপভাবে অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন আব্বাস ইন্দিআমা কল কান নবী সাল্লাম ইয়াকু আয়েন্দাল কর ইমনাবাস বলেন রসুল্লাহ আসলাম যখন বলতেন এসেছে রসুল্লাহাম এখানে দুইবার কথাটি উল্লেখ করেছেন আলিমুল হালিম আল্লাহ ব্যথিত কোন হক ইল্হ নেই তিনি আলিম সর্বজ্ঞ এবং তিনি তিনি সহিষ্ণু বেশি সহিষ্ণু আল্লাহ নেই তিনি আল্লাহ কোনো সত্য ইলাহ নেই রব উসামাওয়াতে ওরবুল আর দে ওরব আরশিল করিম যে তিনি আসমান আসমান রব জমিনের রব এবং আরশিল করিম এবং সম্মানিত তিনি রব সম্মানিত তিনি রব আরেক অর্থ হইতে পারে তিনি আর সের সম্মানিত রব দুটি অর্থে বিশুদ্ধ আল্লাহ তিনি আর রব আর রব এটা প্রমাণ করে যে আর একটি সৃষ্টি কোন রাজত্বের শুধু রাজত্বের নাম নয় শুধু রাজত্বের নাম নয় যেটা অনেকে অপব্যাখ্যা করে থাকে অনুর ভাবে বর্ণিত আছে আনজুয়ে রাহাম সুল তুদা আরবাহ সালিন আহা তার স্ত্রী তার কাছ থেকে বের হয়ে তিনি বাইরে গেলেন আবার ফিরে এসে দেখলেন জুয়েরিয়া তার মসজিদে তার যেখানে সলাতা দেখেন সেখানে বসেই তিনি জিকির করছেন বিভিন্ন রকমের আজগার তিনি আলোচনা করছেন পড়ছেন তখন রসুল্লাহ আসলাম বলেন তোমাকে যে অবস্থা দেখে একটু নড়নি হতো তা হচ্ছে এটা সেটা হচ্ছে সুবাহিহি আদাদা খালকিহি আল্লাহর তসবি পাঠ করছি তার প্রশংসা সহ আদাদা খালকি তা সৃষ্টির সংখ্যা অনুরূপ ওয়ারিদা অনসি তার সন্তুষ্টি অনুরূপ তার মিদাদ কালেমাহাতি এবং তার কালেমা সমূহের কালী অনুরূপ তাহলে এই চারটি কালেমা তিনবার বললে সারা দিনের সমস্ত জিকিরের সম পরিমাণ পাওয়া যাহ স্লাহাম বলেছেন এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে তিনি সেটা ওজন সাব্যস্ত করেছেন তাহলে বোঝা গেল যে আরসের ওজন রয়েছে এবং সে আরশ আলাদা একটি সৃষ্টি সেটা কোনো অপব্যাখ্যা করার সুযোগ যে সেটা একটা রাজত্বের নাম বা সেটা পালা বা নবম নবম অন্যরা বলে থাকে আরশের ওজন হচ্ছে সবচেয়ে বেশি ভারী এবং যেটা আমরা যেহেতু সবচেয়ে ভারী জিনিসগুলো এখানে একত্র করা হয়েছে সবচেয়ে যেটা বেশি সেটা একত্র করা হয়েছে ওজনের দিক থেকে সবচেয়ে ভারী হচ্ছে আরশ আর কালিমার দিক থেকে বেশি কালি লাগে আল্লাহ তাল কালিমার সন্তুষ্টি আল্লাহ তালার সম্পূর্ণ পূর্ণপূর্ণ সন্তুষ্টি আল্লাহ দ্বারা প্রমাণিত হয় অনুরূপ অন্য হাদিসে এসেছে অনুমতি দেয়া হয়েছে যেন। আল্লাহ তালার যে বহন করে তার কোন একজন ফেরেস্তার গুনাগুন বর্ণনা করতে সেটা হচ্ছে কি আন্না মা বইনা ইলা উদুনিহি ইহি মাসিরতর আম তার কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত যে জায়গাটুকু সেগুলো হচ্ছে সাতশ বছরের রাস্তা সাতশো বছরের রাস্তা বছরের রাস্তা হবে এতটুকু শুধু কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত কত বড় সেটা একজন হামাল বহন করে তার ফেরেস তার বহন আরশো বহন করার জিনিস শুধু রাজত্ব নয় যেটা মানুষ মনে করে থাকে বা যেটা তথাকথিত যারা আল কালাম বা বা দার্শনিকরা মনে করে থাকে তা বিশুদ্ধ নয় অনুরূপা ভাবর অন্ত বর্ণিত তিনি বলেন রসুল্লাহ মুমা কমা বই فإذا سألتم الله فسلوه الفردوسة فإنه وسط الجنة وعلى الجنة وفاقه عرش الرحمن ومنه تفجر عن هار الجنة حدثنا بخاري مسلمين وراء نقول حدثنا دفعا دلنا بلتنا رسول الله صلى الله عليه وسلم بلتنا جيب اكتيا الله في ايمانان بي الله وقت رسول الله رفعه امان صلاة قيم کر بي আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন বাকি দুইটা উল্লেখ করেন না কারণ সবার উপরে তা না জাকাত এবং হজ সবার ফরাজা শুধুদের উপর এই জন্য যে ব্যক্তি করবে আল্লাহ আল্লাহ তাকে জান্নতে প্রবেশ করেন আল্লাহ দয়া করে তিনি তারপর অধিকার হিসেবে নিয়েছেন তিনি তাকে জান্নাত প্রবেশ করাবেন হাজ রাফি সাব্লা উজ্জালা সফিআ চাই চাইসে হিজরত করুক আল্লাহ রাস্তা অথবা যেখানে সে জমাগ্রহণ করে সেখানে মারা যায়। সেখানে অবস্থান করুক কল ইয়ারসুল্লাহ আফালান তারা বলো যে সাহাবাকাম বললেন ইয়ারসুল্লাহ আমরা কি মানুষকে সুসংবাদ টা দিব না তখন রসুল্লাহাম বললেন যে সুসংবাদ দিও না কারণ হচ্ছে জান্নাতের মেয়ে এত দরজা একশো রয়েছে একশো স্তর রয়েছে মুজাহিদের জন্য আল্লাহ রেখেছেন কুল্লু দা জাত কামাবাই স্তর থেকে আরেকজনের স্তর আসমান এবং জুনিয়ার মাঝখানে দূরত্ব দূরত্ব থাকবে সুতরাং তোমরা যখন সাইবে আল্লাহর কাছে কোন্নাত তখন তার কাছে জান্নাতঈবে কারণ সেটা হচ্ছে জান্নাতের হচ্ছে সবচেয়ে জান্নাত তার উপরে আল্লাহ রয়েছে অমিন হুতা সেখান থেকে জান্নাতেরহাসমূ প্রবাহিত হবে আশারূপ বর্ণিত তিনি বলেন রসুল্লাহম বলেছেন आत्मयतार संपर्क आर्स लटके आज बोलते थे व्यक्ति ठीक रखे सम्पर्क ठीक रखबे सम्पर्क ठीक रख्लाके व्यक्ति सम्पर्क करतन कर आल्लापर्कन कर এটা বোঝা যাচ্ছে যে আরশ আলাদা সৃষ্টি এবং সেখানে আল্লাহ সেখানে আল্লাহ সেটা ধরা যে রেহমকে আল্লাহ কিভাবে সেটা আমরা জানি না কিন্তু রেহম সাধারণত মানবী আমরা বুঝি সেটা একটা অপার্থিব বিষয় বা ধরার জিনিস না কিন্তু সেটাকে আল্লাহতালা বিশেষ ব্যবস্থাপনায় তার আরশ ধরে রাখার মতো সুযোগ আল্লাহতালা করে দিয়েছেন আবুজারাদ বর্ণিত আরেকটি হাদিস আসে রসোল্লা সালাম বলেছেন আবুজার বলেন ডুবে কোথায় যায় তখন আবু বলেন আমি জানিনা আর্শে এটা যায় এবং আর্শেনি সে পড়ে যায় আবার সে এই যখন যাওয়ার পরে অনুমতি নেয় অনুমতি দিলে সেটা আবার দুনিয়ার বুকে দেখা দেয় এবং সে नतून को उदीत है नतून सब सामने आम एक आस উল্টা দিকে সূর্য প্রবাহিত হবে সূর্য চলতে থাকবে এটাই হচ্ছে কোরআনে করিমে আল্লাহ তালা বলেছেন ওয়াসমস তে তাক আজিজুল আলীম যে সূর্য তার ঘুরে বেড়ায় তার কক্ষপথে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত যখন পর্যন্ত জিম একটা একটা সুনির্দিষ্ট জায়গা মস্তাকার একটা সুনির্দিষ্ট আলীম এটা হচ্ছে পরাক্রমশালী আল্লাহ তাল নির্ধারণ তিনি যেভাবে নির্ধারণ করেন সেভাবে সেটা ঘুরে বেড়ায় এ হাদিস ও হাদিস বুখারি থেকে হাদিস হাদিস বুখারিতে হাদিসটি এসেছে প্রমাণিত হয় যে আর্শের নিচে সাজদা করে এই সূর্য কখন সেজ করে এটা আমরা জানি না তবে হাদিসে এসেছে রসোল্লা আসসালাম যা বলেছেন সত্য আমাদেরকে তা মেনে নিতে হবে যে সেজদা করে তা আর নিচে সেজদা করা আমাদের মতো সেজা করা জরুরি নয় যেভাবে আল্লাহ তালা তার জন্য মঞ্জুর করেছেন সূর্যের সেভাবে সে আল্লাহ আল্লাহ আল্লাহ হয়ে উল্টা দিকে বলবেন তুমি যেভাবে আসো ওই দিক উল্টে দিকে ফিরে যাও তখন পশ্চিম আকাশে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য পরিচালিত হবে উল্টা দিক থেকে সূর্য উঠবে এটা রসোল্লা সাল্লা বলেছেন যে এটাই হচ্ছে কেয়ামতের আগে সেই ঘটনাটি ঘটবে অন্য হাদিসে যেভাবে ওখানে আসছে সেটা হচ্ছে কেয়ামতের আগে এই অবস্থা সংগঠিত হবে অনুরুপ রসুল্লাহ রসুল্লাহাম বলেছেন লাম খালকা কাতাবা ফি কিতাবিহি আল্লা তালা যখন সৃষ্টিকে সৃষ্টি করা শেষ করলেন তার কাছে একটি গ্রন্থে লিখে রাখলেন সেটা তার কাছে আরশের উপর রয়েছে আরশের উপরে একটি গ্রন্থ রয়েছে সেখানে লেখা আছে ইন রহমাতি আমার রহমত আমার ক্রোতর উপরে প্রাধান্য পাবে এখানে বোঝা যাচ্ছে যে আরস একটা সৃষ্ট এবং সৃষ্টি হয়ে আছে তার উপর কিতাবও আছে এবং সেটা আল্লাহ তালা নিজে লিখে রেখেছেন আসছে সেভাবে বিশ্বাস করলে আর অপব্যাখা বা ভিন্ন কোন অর্থ আমরা করব না বরং একটা প্রকাণ্ড সৃষ্টি হিসাবেই আমরা সেটাকে অর্থ করব অনুরপাধ্য মহাজ্লিয়র হাদিসে এসেছে কল তিনি বলেন সামি তসুল্লাহ সাল্লা কুল আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আল মুতাহাবুন ফিলা ইউظل্লুহুম আল্লাহ في ظل عرشه يوم ظله যারা আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন যেদিন যেদিন আল্লাহর আরশের ছা বা সাহাবিত আর কোনো ছায়া আল্লা তালার যে সৃষ্টি এটা আল্লাহ তালার যেটা আল্লাহ আল্লাহ তালার তিনি যে মহান এবং তিনি যে বিরাট সত্তা সেটা প্রমাণ করে এই জন্য এই আরশ্যকে আমাদের সাব্যস্ত করতে হবে এ আরশো যারা সাব্যস্ত করে তারা বিভিন্ন রকম মানুষ রয়েছে তারা ভুল পথে আছে তাদের মধ্যে যারা এক এক গ্রুপ আছে যারা আর্শ আরশ্বকে অপব্যাখ্যা করে আবার অন্যরা আরশ্য বলতে আসমানকে বোঝায় তারাও ভুল পথে আছে আমরা এসে বিষয়টি আরও পরে আলোচনা করবো এখন আমরা বলতে চাচ্ছি আরশের আসলে কিছু সুনির্দিষ্ট কিছু গুণাগুণ রয়েছে তোর মধ্যে একটি বড় গুণ হচ্ছে এটা যে প্রথম সৃষ্টি আল্লাহ সৃষ্টি হচ্ছে বুখারিতে হাদিসটি এসেছে তাতে বলা হয়েছে আল্লাহ তালা ছিলেন তারা কোনো কিছু ছিল না তার আর্শ ছিল পানির উপরে তিনি সবকিছু লিখে রেখেছেন লহে মাহফুজে তারপর তিনি আসমান এবং জমি সৃষ্টি করেছেন তাহলে আমরা দেখতে পাই হচ্ছে প্রথম সৃষ্টিকে স্বীকার করতেই হবে আরশ হচ্ছে তারা এটা এটা তারা এটা তারা শিখিয়ে দিয়েছেন এবং এটাই তারা প্রমাণ করতে চেয়েছেন আর দ্বিতীয় হচ্ছে আরশ কিরকম কি রকম সেটা হাদিসে বিভিন্ন হাদিস দ্বারা দেখা যায় আরশো হচ্ছে कूब्बार मत आर्सुब्वार मत कूब्बार्थ से गम्बूजे मत आर्स आल पृथ्वी सबकिटार ऊपरे সবকিছু উপর হচ্ছে সেটা যেমন আসমান জীবনের উপরে কুব্বার মতো তিনি হাঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাহলে আরশো হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে একটি গম্বুজের গম্বুজের মতো গম্বুজের মতো আর আরশের রয়েছে আরশো আরশের এটা হচ্ছে ফেরদাউসির সা ফেরদাউস জানাতো ফেরদাউস এর স্বাদ হচ্ছে হাদিসে এসেছে আর আর্সের রয়েছে আহ বিভিন্ন খুঁটি সেটাও আমরা হাদিস দ্বারা পাই আরশের খুঁটি কয়টি তা নিয়ে বিভিন্ন ভাবে মতভেদ আছে তবে হাসরের মাঠে সেটা আটজন বহন করবেলা বলেছেন বহন করবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সাহবাহাম থেকে এবং সেটা বিভিন্ন হাদিসের কিতাবে এবং বিভিন্ন তাফসির কিতাবে তা বর্ণিত হয়েছে আর স্থান কোথায় আরশো অবশ্যই পানির উপরে সেটা কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওকান আরশু আল আলমা আরশ হচ্ছে পানির উপরে এটা হচ্ছে বিশুদ্ধ বর্ণনা আর্সের বৈশিষ্ট্য হচ্ছে যার্স হচ্ছে প্রকান্ড সৃষ্টি প্রাকাণ্ড সৃষ্টি এবং আল্লাহ তালা আরশোর উপরে উঠেছেন এবং আরশ সবচেয়ে ভারী জিনিস এটা আমরা পাই যেটা আমরা একটু আগে আলোচনা করেছি যাচ্ছে আর তবে আরশো আল্লাহ সবকিছু আসমান এবং জমিনকে হাসরের মাঠে তিনি ভাঁজ করবেন কিন্তু আরশকে কে করার ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি তার হচ্ছে আরশ্য ঠিক থাকবে আর অন্য সবকিছু ধ্বংস হবে আরশ আল্লাহর সাথে সংশ্লিষ্ট জান্নাত এগুলি কখনো ধ্বংস হবে না এগুলি সবই এগুলি সবই অবশিষ্ট থাকবে এটাই হচ্ছে বিশুদ্ধ মত আমরা যা জানলাম কুর্সির উপরে আমাদের আরো কিছু জানার প্রয়োজন রয়েছে সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা আগামী কোনো পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক